বিসমিল্লাহ রহমানুর রাহিম আমরা আজ আমাদের প্রতিবেশী বড় রাষ্ট্র ভারতের সেনাপ্রধানের একটি বক্তব্য নিয়ে কথা বলতে চাই যে বক্তব্যটি ইতিমধ্যেই গণমাধ্যম এবং ভারতের মধ্যে বিভিন্ন রাজনৈতিক ফোরাম ও গণমাধ্যম বুদ্ধিজীবী সুশীল মহলে বিতর্কের সৃষ্টি করেছে এবং সমালোচনার সৃষ্টি করেছে ক্ষোভের সৃষ্টি করেছে আমরা আজ কথা বলছি দু হাজার আঠারোর ফেব্রুয়ারি গত কয়েকদিন আগে তিনি একটি নিরাপত্তা বিষয়ক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে ভারতের আসাম প্রদেশের একটি রাজনৈতিক দলের উত্থান নিয়ে বক্তব্য দিয়েছেন এবং সেখানে মুসলমানদের জনসংখ্যা সেখানে বাড়ছে এটাকে তিনি খুব উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করেছেন একই সঙ্গে বাংলাদেশ থেকে মুসলমানরা সেখানে যাওয়ার পেছনে পাকিস্তান এবং চীন সহযোগিতা করছে এরকম একটা অভিযোগ তিনি উত্থাপন করেছেন তো এটা নিয়ে তার বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য ভারতেই উচ্চারিত হচ্ছে আসামের অত্যন্ত জনপ্রিয় একজন রাজনৈতিক নেতা হচ্ছেন মৌলা বদরুদ্দিন আজমল তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং তিনি বলেছেন যে সেনা প্রধান তার উপর অর্পিত দায়িত্বের বাইরে গিয়ে তিনি ধর্ম নিয়ে রাজনৈতিক দলের উত্থান নিয়ে এমন সব বক্তব্য দিয়েছেন যেটা ভারতের রাজনৈতিক রীতিনীতির মধ্যেও পড়ে না এবং সাংবিধানিক যে দায়িত্ব সেনাপ্রধানের উপর দেওয়া হয়েছে সেখানেও পড়ে না এটা রেওয়াজ নেই তিনি যা বলেছেন ভারতীয় সেনাপ্রধানের একটি বক্তব্য এবং সেক্ষেত্রে আসামের একজন জনপ্রিয় রাজনৈতিক নেতা যিনি লোকসভার সদস্য এবং আসামের যে প্রাদেশিক সংসদ সেখানেরও সদস্য তার বক্তব্যের ক্ষেত্রে আমাদের আসলে আলাদা করে বলার কিছু ছিল না কিন্তু আমরা এজন্যই কথা বলতে চাচ্ছি যে এখানে বাংলাদেশকে জড়িয়ে দেওয়া হয়েছে এটা একটি দিক আরেকটি দিক হচ্ছে ভারতে মুসলমান জনগোষ্ঠীর প্রতি ভারতীয় রাজনীতির উঁচু অবস্থান যারা গ্রহণ করে আছেন অথবা ভারতীয় প্রশাসনের তাদের মনোভাব কত উচ্চকিতভাবে প্রকাশ পাচ্ছে তাদের বিতৃষ্ণ মনোভাব এবং তাদের নগ্ন মনোভাব সেটাও এখানে চলে এসেছে এখানে আমাদের সতর্কতার কিছু দিক রয়েছে এজন্যই আমাদের আলোচনায় এই বিষয়টি এসেছে আমরা আসামের অবস্থা জানি গত কিছুদিন যাবৎ আসামের নাগরিকদের উপর মুসলমানদের উপর বিশেষ করে কি ধরনের দমন পীড়ন চলছে তাদেরকে ভারতের নাগরিক নয় এটা চিহ্নিত করার জন্য নতুন ভোটার তালিকা রাষ্ট্রীয় নাগরিক কার্ড তৈরি করা রেজিস্ট্রেশন করা এবং সর্বশেষ রিপোর্ট অনুযায়ী প্রায় এক কোটিরও অধিক মুসলমানকে নাগরিকত্ব বঞ্চিত করার একটি প্রকাশ্য আয়োজন তারা সম্পন্ন করেছেন যেটা নিয়ে বিতর্ক চলছে এ পরিস্থিতিতেই তারে বক্তব্য তো আমরা এটাও লক্ষ্য করেছি যে সেনাপ্রধানের এই বিতর্কিত বক্তব্যের পরে বিজেপির পক্ষ থেকে যারা ভারতীয় ক্ষমতাসীন দল তারা এটাকে স্বাগত জানিয়েছেন বিভিন্নভাবে তার বক্তব্যের সাফাই গিয়েছেন তাদের বিভিন্ন দলের নেতারা এবং দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা পর্যন্ত আর ভারতের অন্য একটি প্রধান দল যেটি ধর্মনিরপেক্ষতার কথা বলে ভারতে প্রসিদ্ধ কংগ্রেস সেই জাতীয় কংগ্রেসও তার বড় রকমের বিরোধিতা করে কোন বক্তব্য এখনো পর্যন্ত দিয়েছে বলে গণমাধ্যমে আসেনি বরং গণমাধ্যম বলছে কংগ্রেস তার বক্তব্যের বিরুদ্ধে পরিষ্কার কিছু বলছে না আমরা এটাকে একটি বিশেষ আলামত মনে করি এখান থেকে একটি আশঙ্কার দিক ফুটে ওঠে সেটি হচ্ছে যে আসামের মুসলমানদেরকে আবার আমাদের প্রতিবেশী আরেকটি দেশ মিয়ানমারের রাখাইনের মুসলমান রোহিঙ্গাদের মতো একটি অবাঞ্চিত পরিস্থিতির মধ্যে ফেলা হয় কিনা এবং তাদেরকেও বাংলাদেশে ঠেলে দেওয়ার পরিস্থিতি তৈরি করে কিনা এটা আমরা বাংলাদেশের সরকার সহ বাংলাদেশের মিডিয়া এবং জনগণকে একটি সতর্কতার অবস্থায় যাওয়া এবং সতর্কতামূলক অবস্থান গ্রহণ করা দরকার আছে বলে আমরা মনে করি দ্বিতীয়ত আমরা যে জিনিসটি সকল শ্রেণীর মানুষের কাছে পেশ করতে চাই যে উনিশশো একাত্তরে ভারত আমাদের বন্ধুরাষ্ট্র হিসেবে পরিচয় দিয়েছে মুক্তিযুদ্ধের সময় তাদের নানা মাতৃ সহযোগিতার কথা আমাদের জাতির পক্ষ থেকে আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের বুদ্ধিজীবীদের পক্ষ থেকে মিডিয়ার পক্ষ থেকে বারবার উচ্চারণ করা হয় এবং এ বন্ধুত্বের বিষয়টিকে এত নিরঙ্কুশভাবে উল্লেখ করা হয় যেন মনে হয় যে ভারতের ব্যাপারে আমাদের আশঙ্কা এবং সতর্কতার কোনো বিষয়ই নেই আমরা আজকে আসামের মুসলমানদের সঙ্গে কাশ্মীরের মুসলমানদের সঙ্গে ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত মুসলমানদের সঙ্গে ভারতীয় প্রশাসনের ভারতীয় সরকারের ভারতীয় প্রধান প্রধান রাজনৈতিক দলের যে দৃষ্টিভঙ্গী অবস্থান এটাকে আবার স্মরণ করিয়ে দেওয়া দরকার মনে করি যে বাংলাদেশের প্রতি তাদের বন্ধুত্ব আসলে কতটুকু নিরঙ্কুশ হতে পারে যেখানে বাংলাদেশের জনগণের পঁচাশি ভাগের চেয়েও বেশি মানুষ হচ্ছে মুসলমান ইসলাম ধর্মাবলম্বী মুসলমান এজন্যে আমাদের এখান থেকে সতর্কতা গ্রহণ করতে হবে ভারত তাদের দেশে বসবাসকারী যাদেরকে ভূমিপুত্র বলা হয় যাদেরকে তাদের দেশের আদি বাসিন্দা বলা হয় তাদের ব্যাপারেই যে বিমাতা সুলভ আচরণ করে আসছে এবং বাংলাদেশের সঙ্গেও তাদের একাত্তর সনের বন্ধুত্বের বাইরে আগে এবং পরে পানি নিয়ে সীমান্ত নিয়ে ব্যবসা নিয়ে এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় যে ধরনের প্রশ্নবোধক অথবা সমালোচনাযোগ্য অথবা নিন্দাযোগ্য অথবা সরাসরি প্রতিবাদ এবং বর্জনযোগ্য যেসব আচরণ তারা করে এসেছেন তার সঙ্গে আমরা আসামের সর্বশেষ পরিস্থিতি এবং আসামের একটি রাজনৈতিক দল যেটাতে মুসলমানদের অংশগ্রহণ বড় এবং আসামের মুসলমানদের বিষয়ে ভারতের প্রধানের এই বক্তব্য এবং সেখানে ভারতের বড় দুইটি রাজনৈতিক দলের যে ধরনের নীরব এবং সমর্থনমূলক অবস্থান তা থেকে আমরা বাংলাদেশের সকল পর্যায়ের নাগরিকদেরকে কি ধরনের বার্তা আমরা নিতে পারি ভারতের মিত্রতার ভারতীয় রাষ্ট্র এবং জনগণের বন্ধুত্বের মাপ এবং মাপকাঠি নিয়ে আমাদের প্রতি তাদের বার্তাটা কি এ ব্যাপারে আমাদের অবস্থান কতটুকু সতর্কতামূলক অথবা কতটুকু নিরঙ্কুশ বন্ধুত্বমূলক হতে পারে এখান থেকে আমরা সকলকেই শবক নিতে বলবো পাঠ গ্রহণ করতে বলবো আমরা আবারও বলতে চাই আলোচনার শেষে যে ভারত নামক রাষ্ট্রটির সেনা প্রধান কি বললেন কোন রাজনৈতিক দলের কোন মন্ত্রী এবং নেতা কি অবস্থান গ্রহণ করলেন তাদেরই আরেকটি রাজ্য বা অঙ্গরাজ্যের কোনো রাজনৈতিক দলের ব্যাপারে কোনো নেতার ব্যাপারে এটা আমাদের মুখ্য আলোচনার বিষয় নয় এটা আমরা আলোচনার বিষয় বানাতেও চাই না কিন্তু যেহেতু এর সঙ্গে অঙ্গরাজ্যের একটি বিশাল অংশকে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করার একটি বক্তব্য রয়েছে যেহেতু আসামের মুসলমানদেরকে বাংলাদেশের মানুষ হিসেবে চিহ্নিত করলে তাদেরকে বাংলাদেশে ঠেলে দেওয়ার একটি প্রশ্ন রয়েছে এবং যেহেতু ভারতে মুসলমান বসবাসরত আদি নাগরিক যথার্থ নাগরিকদের প্রতি ভারতীয় রাষ্ট্রের সর্বোচ্চ মহলগুলোর আচরণের একটি বিশেষ অবস্থান রয়েছে যেখান থেকে বাংলাদেশের সংখ্যাগুরু মানুষের বার্তা নেওয়ার ব্যাপার রয়েছে সেজন্যই আমরা আজকে এই আলোচনার অবতারণা করলাম বাংলাদেশ শুধু নয় সারা দুনিয়া এখন বিভিন্ন অঞ্চল ভিত্তিক নানা ধরনের ফোরাম বন্ধুত্ব মিত্রতা অথবা সংঘাত সংঘর্ষ স্বার্থের দ্বন্দ্বের যে একটি ভৌগোলিক রাজনৈতিক চিত্র से सतर्कता ग्रहण ना करी के जो एम परिसमें केंद्र करार मत हो अथवा रेत्रे भारत और बांगदेश जौथ जो सम्पर्क बंधुत यहने पर दिखे जानकारी जेते ना जानक बड़ रकमें आक्षेप हताशार सृष्टि होगे सरकार मीडिया এবং আমাদের জনগণ সকল রাজনৈতিক দল সকলকে আমি বন্ধুত্বের পাশাপাশি সতর্কতার যে বার্তা তারা দিচ্ছেন বারবার সেটা গ্রহণ করে পদক্ষেপ গ্রহণ করা সতর্কতা গ্রহণ করা এবং ভবিষ্যতের পথ রচনা করার জন্য আমি আহ্বান আল্লাহ আল্লাহতালা আমাদেরকে আঞ্চলিকভাবে রাষ্ট্রীয়ভাবে বন্ধুত্বের সঙ্গে এবং শান্তির সঙ্গে আবার স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে নাগরিকদের নিরাপত্তা বজায় রেখে इसलम ए मुसलमान सकल रकम अधिकार मर्जदा स्वतंत्र बजाय रेखे जान चलते अल्लाह तला के तौफिक दान करुदावाना अनिल हमदुल्ला रब्बिल आलम